বাংলা মানবতা সমাধান নিয়ে আমাদের যে পর্যায় শুরু হয়েছে সেই ধারাবাহিক পর্বে আজকের একটা বিষয় ইসলামী অর্থনীতির কাঠামো সেই সম্পর্কে আলোচনা করব ইসলামী অর্থনীতি এমন একটা পরিচ্ছন্ন অর্থ ব্যবস্থা যে ব্যবস্থার মাঝে মুসলমানদের উন্নয়ন ঘটবে আর তারই সাথে তারা পবিত্র ও পরিচ্ছন্ন থাকবে হালাল পথে রুজি রোজগার করবে হারাম পথ থেকে দূরে থাকবে আমভাবে যে অর্থের সাহায্যে মানুষের জীবন ব্যবস্থা যে অর্থ হল মানুষের জীবনের অবলম্বন সেই অর্থকে পবিত্র করতে ইসলামের বহু প্রচেষ্টা আছে প্রথমত অর্থ সম্বন্ধে আমাদের আকিদা ও বিশ্বাস কি জানতে হবে যে অর্থ হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ যাকে দেন তাকে অর্থশালী করেন খুলিল্লা মালিকা মুলকে মুলকা তু তিলমুল্লু ইন্নাকা আলা ইন্নাক আলাকুল কাদির তারপরে তরজুকু মন্তশা আল্লাহ তালা যাকে ইচ্ছা অর্থশালী করেন যাকে ইচ্ছা অর্থহীন মালের প্রতিনিধি আল্লাহ বলছেন আমিন আনো রাসুলের প্রতি ইমানো আর খরচ করো ব্যয় করো সেই মাল হতে যে মালের প্রতিনিধি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই মাল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই মাল উপার্জন করব এই মাল ব্যয় করব। আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আর মানুষের কাছেও আমাদেরকে জবাবদিহি করতে হবে কোন মানুষকে আমরা ক্ষতিগ্রস্ত করব না আর না নিজে ক্ষতিগ্রস্ত হব। না ক্ষতিগ্রস্ত হব আর না ক্ষতিগ্রস্ত করব সুতরাং আল্লাহর অবদ্ধতা করে আমরা কোনো মাল উপার্জন করতে পারি না তেমনি হারাম পথে আমরা মাল ব্যয় করতে পারি না আর এমনভাবে মাল উপার্জন করতে পারি না যাতে অপর মানুষের কোনো ক্ষতি হয় ইসলাম এটা আমাদের জন্য চায় না মালের ভূমিকা কি অর্থের ভূমিকা কি। মালের ভূমিকা হল যে আপনার কাছে কোনো সামান আছে আমার কাছে অর্থ আছে আমার কাছে সামান নেই से अर्थ नहीं आपनार्मान पावर जो हमें अर्थ व्यय करब और आपनी अर्थर बनीम आपनर सामाना देवें य माले प्रधान भूमिका एड़ा माल क्यू व्यवसार जिननाथ व्यवसार जिनना माल बोलते अर्थ अर्थ व्यवसार जिनना दस टाको देव अपनी बारो टा दे क्यों एटा बोले सूद সুতরাং মালের ভূমিকা হলো যে কোনো পণ্যের বিনিময়ে আপনি অর্থ পাবেন আর আমি অর্থের বিনিময়ে পণ্য পাব আর এ ছাড়া যদি আমি অর্থকেই ব্যবসার কাজে লাগাই তাহলে তাতে সুদ হবে আর সুদ দু রকম সুদ হতে পারে রিভাল ফাদল আর রিবা রিবান্নসিয়া রিভাল ফাদল মানে হাতে হাতে কম বেশি দেওয়া নেওয়া আর রিবান্নসিয়া হচ্ছে ধারে যে আমি আপনাকে একশো টাকা দিলাম এক মাস পরে আমাকে দেড়শো টাকা বা একশো টাকা দেবেন এ হচ্ছে সুদের পর্যায়েভুক্ত এবারে চলুন আমাদের অর্থনীতি ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য কি ইসলামী অর্থনীতির ভিত্তিসমূহ কী প্রথম ভিত্তি হচ্ছে যে মানুষ যখন আপোষে ব্যবসা বাণিজ্য করবে সেই ব্যবসা বাণিজ্য করার সময়ে একপক্ষভাবে লাভ হবে তা হবে না ঘোরমুন অগণ মানে একজন লাভবান হবে একজন ক্ষতিগ্রস্ত হবে তা হবে না যেন উভয়েই লাভবান হয় সেই চেষ্টা সব সময় রাখতে হবে আমি যদি আপনাকে ব্যবসা করতে কিছু দিই আপনাকে টাকা দিলাম ব্যবসা করতে আপনি ব্যবসা করলেন এবারে বললাম যে যা লাভ হবে আমরা ভাগাভাগি করে নেবো আর যা নোকসান হবে যা নোকসান হবে তা কি ভাগাভাগি করবেন যদি নোকসান ভাগাভাগি না করেন তাহলে সেটা ইসলামী অর্থনীতি না এখন বর্তমানে যে অর্থনীতিগুলো চলছে যে অর্থ ব্যবস্থা রয়েছে সেগুলো কি যে আপনি শুধু লাভেরই অংশ নেবেন নোকসানের অংশ নেবেন না এটা হচ্ছে পার্থিব অর্থ ব্যবস্থা মানুষের মন গড়া তন্ত্রের অর্থ ব্যবস্থা কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা হল যে আপনি যখন এই শ্রেণীর কোন ব্যবসায় অংশগ্রহণ করবেন তখন লাভবান হবেন যেমন লাভে অংশী হবেন তেমনি ক্ষতিতেও নোকসানেও আপনি অংশী হবেন সরকারের কাছে একটা মাল সঞ্চয় করার ব্যবস্থা ইসলামে আছে আর তাছাড়া সরকার চলবে না তাছাড়া তো সরকার চলতে পারে না সরকারের তো অর্থের দরকার আছে इसलमी अर्थनीति सरकार माल पाथे प्रधान भूमिका ग्रहण कर जकत मुसलमान जकत नहीं तरह वायतुल माल फंड गठन और से माल खरचना जिन्हें जिन्हने प्रयोन आ इस इसलमी अर्थनीति व्यक्तिगत मालिकान अधिकार आज अनेक अर्थव्यवस्था से अनेक राजनीति व्यक्तिगत मालिकान अधिकार बस नहीं एक दुटो रूम पा और समस्त मालकार सरकार से साम्यबादे आवाज़ तुले मानुषर हाथ के व्यक्तिगत मालिकाना छाई कसलमेटा इसलमे व्यक्तिगत मालिकान अधिकार आम साधारण अपनी अर्थ संचय करते पुंजीभूत करते क्योंकि शुद्ध पुंजीभूत कर ही जाओ क्योंकि इसलमिना की आल्लर जो हक आई हक अपना आदाय करते नेशाण गए टापर आनी कि आदाय करबें का इलामी सरकार के, के आदाय करबें और से सरकार अपना बिल बंटन मध्यमें जेखने जायोन सेय कर सरकार ইসলামী অর্থনীতিতে মুসলমানদের সমাজে সুখ শান্তির যে একটা ব্যবস্থা নেওয়া হয় সেটা হচ্ছে আউকাফ ওয়াকফ সেটা কিন্তু অন্যান্য অর্থনীতিতে নেই সাদাকাত মানুষ দান করে সেই দানগুলো যায় কোথায় গরিবের খাতে যায় তারপরে আপনার ওয়াকফের ব্যবস্থা আছে এক মানুষ ওয়াকফে করেছে নিজের সম্পত্তি ওয়াকফে করেছে সেই ওয়াকফের সেটা ব্যয় হবে গরিবদের জন্য সেটা ব্যয় হবে সাধারণ কাজে সেটা ব্যয় হবে मन करो स्कूल को हासपा इत्यादि इत्यादि यही रकम एक अर्थव्यवस्था इसलमे आलम क्यूँनीतर व्यवस्थाते व्यक्तिगत जो लाभ सेभर ओपरे व्यक्ति स्वार्थे ओपरे जनस्थे मैं साधारण स्वार्थ के प्राधान्य दे उदाहरूप मार्केट जे चल बजार जे चलते बजार व्यवसा सेवसार भरे जान को प्रकार अशांति ना को अप्रीतिकर ঘটনা না ঘটে সেই জন্য রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম তার ব্যবস্থা করেছে বলেছেন যে বাইরে থেকে যারা পণ্য নিয়ে আসবে যেমন শস্য ফল ফসল বিক্রি করতে আসে কিনা সাধারণত পাড়া গ্রামের মানুষরা তাদের ফল ফসল নিয়ে শহরে আসে শহরের লোকদেরকে নিষেধ করা হয়েছে যে তোমরা সেই মাল বাইরে থেকে ক্রয় করে তোমরা নিজে বিক্রি করবে তা হবে না বরং লোকেদেরকে বাইরে থেকে আসতে দাও এবং তারা নিজেরা বিক্রি করে সকলেই উপকৃত হোক তার কারণ বাইরে থেকে আম দেশে কি বলে ফোরে বলে বাইরে থেকে যখন কিনে নেবে তখন সেই মালটা যখন বাজারে এসে বিক্রি করবে তখন দাম বাড়বে না তখন দামটা বেশি বাড়বে এই জন্য শুরুতেই বলে দেওয়া হয়েছে যে বাইরে থেকে যখন মাল আসবে তখন শহরের বাইরে গিয়ে তাদের কাছ থেকে মাল শহরের লোকে কিনে নিয়ে বিক্রি করবে তা যেন না হয় কোনো শহরবাসী যেন কোনো মোরবাসী বা গ্রামবাসীর মাল বিক্রয় না করে बर सकल के निजे निजे बिक्री करते सूझ दाओ एटे इसलमी अर्थनीत स्वच्छता स्पष्टता नहीं स्पष्ट प्रकाश जार माल से निजे बिक्री करो दालाली करा क्यों कारो माले दाम बाढ़ इत्यादि इसलामी अर्थनीतर विशेष विशेष अपन वैशिष्ट आम आज के कथाई आलोचना कर কিছু নিষেধাজ্ঞা আছে একদম পূর্ণ স্বাধীনতা নেই যে আপনি ইচ্ছা মতো বিক্রি করবেন তা না যা চাইবেন তাই বিক্রি করবেন তা না সেই নিষেধাজ্ঞা কি আল্লাহ এবং তার হারাম ঘোষণা করেছেন। আপনি ইচ্ছা মতো আপনি অর্থ দিয়ে ব্যবসা করবেন না তা চলবে না যে নিয়মে ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা আছে ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা আপনার থাকবে আপনি ঋণ দেবেন কিসের স্বার্থে কেবল আখের হাতের দুনিয়ার কোন স্বার্থে আপনি ঋণ দিতে পারেন না যদি আপনি দুনিয়ার পার্থিব কোন স্বার্থে আপনি কাউকে ঋণ দেন শর্ত লাগিয়ে যে আমাকে বেশি দিতে হবে। তাহলে কি হবে সেটা সেটাকে বলা হয় সুদ দর্শক মন্ডলী একটুকু বিরত নিচ্ছি তারপরে বাকি কথা আপনাদের সামনে আবার রাখব আপনারা সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশা আল্লাহ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 পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় বড় এবং লেখক আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি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 দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে যেটা বলতে যাচ্ছিলাম যে ইসলামী অর্থনীতি একেবারে পরিপূর্ণ স্বাধীন না যে একেবারে স্বাধীনভাবে যে কেউ ব্যবসা করতে পারবে তা না তার কারণ যদি কেউ বলে আমি পরিপূর্ণ স্বাধীনতা তাহলে তার স্বাধীনতা অপরের স্বার্থে আঘাত লাগবে আপনি যদি পূর্ণ স্বাধীন হন তাহলে অপরে কি হবে পরাধীন হয়ে যাবে আপনার স্বাধীনতা অপরের স্বাধীনতা আঘাত প্রাপ্ত হবে সুতরাং এই ক্ষেত্রে আপনার উচিত হবে যে আপনি পূর্ণ স্বাধীন হবেন না হতে পারেন না তার নিয়ম নীতি শরীয় দিয়েছে নম্বর এক আল্লাহ এবং তার হারাম ঘোষণা করেছেন। আপনি আপনি ইচ্ছা অর্থ দিয়ে ব্যবসা করবেন না তা চলবে না যে নিয়মে ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা আছে ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা আপনার থাকবে আপনি ঋণ দেবেন কিসের স্বার্থে কেবল আখের রাতের স্বার্থে দুনিয়ার কোনো স্বার্থে আপনি ঋণ দিতে পারেন না যদি আপনি দুনিয়ার পার্থিব্য কোনো স্বার্থে আপনি কাউকে ঋণ দেন শর্ত লাগিয়ে যে আমাকে বেশি দিতে হবে তাহলে কি হবে সেটা সেটাকে বলা হয় সুদ এমনকি ঋণ দেওয়ার পরে যে মানুষকে আপনি ঋণ দিলেন তার সঙ্গে আগে লেনদেন ছিল না ঋণ দিলে মানুষ কী হয় উপকৃত হয় আর উপকার যার পায় তার প্রতি মানুষ দাস হয়ে যায় তাই না কৃতজ্ঞ হয় এবারে আপনি গেলেন হঠাৎ করে তারপরে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন কোনোদিন সে আপনাকে গাড়ি চড়তে বলে না ঠিক না হঠাৎ করে দেখা হলো ঋণ দিয়েছে যেহেতু আসুন আসুন গাড়িতে বসুন আগে কোনোদিন বলতো না কিন্তু ঋণ দেওয়ার পরে বললো কি আসুন আসুন গাড়িতে বসুন আপনি যদি গাড়িতে চড়ে বসেন আর আপনি জানছেন যে এইটা হচ্ছে ঋণ দেওয়ার প্রভাব তাহলে এটুকুতেও আপনার সুদের গন্ধ আছে এর আগে আপনাকে কোনোদিন পেপসি খাওয়ায়নি চা খাওয়ায়নি কিন্তু যখনই ঋণ দিলেন তখন মানুষ আপনার কি হয়েছে আপনার প্রতি কৃতজ্ঞ হবে আর সেই কৃতজ্ঞতা বোধ যখন তার ভিতরে যাগবে তখন আপনাকে চা খাওয়াতে চাইবে এর আগে কিন্তু কোনোদিন খাওয়াইনি যখন আপনি চা খাবেন ঋণ দেওয়ার পরে ওই ঋণ যে চাটুকু খাবেন আপনার সুদের গন্ধ থাকবে কিন্তু আগে থেকে যদি লেনদেন থাকে খাওয়া দাওয়া থাকে তাহলে সমস্যা নেই মোট কথা ঋণ শুধু দুনিয়ার স্বার্থে দিলেই সুদ হবে ঋণ দিতে হবে কিসের স্বার্থে আখের রাতের স্বার্থে সেটা কি এক টাকার টাকা ঋণ দিলে পাঁচশো টাকার সাদ কাপ দান করা স্বভাব হবে এই স্বার্থে আপনি ঋণ দেন বোঝা গেল কি যে এতেও আপনার স্বাধীনতা নেই আপনি যে অর্থ দিয়ে আপনি অর্থ উন্নয়ন করবেন বা আপনার অর্থ বৃদ্ধি করবেন এর উপায় নেই ইসলাম তাতে বাধা দেয় নম্বর দুই আপনি আপনার পণ্য গোদাম জাত করতে পারেন না যে সময় চারিদিকে দেখছেন যে এখন পেঁয়াজের দাম ষাট টাকা কেজি আপনি ধরে রাখছেন আপনার প্রচুর পেঁয়াজ আছে গোদাম জাত করে রেখেছেন কি হয় আপনার উদ্দেশ্যটা কি দাম আরো বাড়ুক সঙ্গে ছাড়বো বা সাঁজে বড় লোক হয়ে যাবো তাই না এইভাবে যে আপনি আপনার ইসলামের অনুমতি এমন ব্যবসা করতে পারেন না বা এমন জিনিস আপনি বিক্রয় করতে পারেন না যে জিনিসের মালিক এখন আপনি নন বর্তমানে আপনি জিনিসের মালিক নন কিন্তু আপনি সেই জিনিস বিক্রি করছেন এমনও হয় না ব্যবসা আপনি কেবল मध्यस्थता पन्न्य अथचर मालिक ही ना पन्न्य मालिक नन से पन्न्य व्यवसाँचना इधन बेधे दिएशंखलिताधीनता ना किशृल करें विशृखला सृष्टि इसलम इशृखल कराधीन कर এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোকাবাজি আছে ধোকার আশঙ্কা আছে যেমন এই যে একটা হাউজ বা একটা পুকুর এই পুকুরে যত মাছ আছে এত টাকার বিনিময়ে বিক্রি করলাম আপনি কি জানেন এই পুকুরে কতগুলো মাছ আছে ধোকার আশঙ্কা আছে না নেই ধোকার আশঙ্কা আছে তেমনি আপনি দেখবেন অনেক সময় ব্যবসা হয় যে ব্যবসাতে ধোকার আশঙ্কা ফলসহ বাগান কিনে নিল এই বাগান কিনে নেওয়ার পরে সে এখন মুকুল অবস্থায় আছে তারপরে ফুল ফুটবে ফল হবে সেই ফল থাকবে না ঝরে ঝরে যাবে না কি হবে বিশাল আপনার কি আছে ঝুকির ব্যবসায়িকা এটা হচ্ছে ঝুকির ব্যবসা আর এটা ধোকার আশঙ্কা আছে প্রতারণার আশঙ্কা আছে আপনি এত টাকা দিয়েছেন তত টাকার মাল নাও পেতে পারেন সুতরাং এই শ্রেণীর ব্যবসা ইসলামে হারাম করে দিয়ে আপনার স্বাধীনতা সুশৃঙ্খলিত করেছে এমন কোনো জিনিসের ব্যবসাকে ইসলাম হারাম করেছে যে জিনিস আসলে ভক্ষণ করা হারাম ব্যবহার করা হারাম যে জিনিস ব্যবহার করা হারাম যে জিনিস ভক্ষণ করা হারাম সেই জিনিসের ব্যবসা হারাম যেমন মদ খাওয়া হালাল না হারাম অতএব মদের ব্যবসা হারাম আপনি বলবেন আমি তো মদ খাই না আমি মদ নিয়ে আসি দোকানে রাখি বিক্রি করি আমি তার থেকে যে লাভটা হয় লাভটা খাই আমি তো মদ খাই না কিন্তু ঘুরিয়ে নাক দেখানো হয় না হয় না ব্যবসা করছেন তার মাধ্যমে যে লাভটা আসছে এক শ্রেণীর মদ খাওয়া যদি না খান আপনি অন্যায় কাজে করছেন আল্লাহ তোমরা ভালো কাজে ন্যায় কাজে মঙ্গলের কাজে পরস্পরের সহযোগিতা করো আর ব্যবসা তো সহযোগিতাই না আর অন্যায় কাজে পাপ আচরণে তোমরা একে অন্যের সহযোগিতা করোনা আল্লাহ নিষেধাজ্ঞা এখানেও স্বাধীনতা আপনার খর্ব আর তার মানে তা না সেটা হচ্ছে জন্য আল্লাহ যে জিনিসকে হারাম করেছেন সেহেতু তা খাওয়া হারাম যে জিনিস হারাম সে জিনিসের ব্যবসা হারাম এই জন্যই যত রকমের আপনার মাদকদ্রব্য আছে এই সমস্ত মাদকদ্রব্যের ব্যবসা হচ্ছে হারাম তারপরে ধরুন নারী দেহ নিয়ে ব্যবসা ব্যবসাবৃত্তি এসব কি ব্যবচার হারাম ইসলামী অতএব সেই নারী দেহ নিয়ে তার রূপ নিয়ে ব্যবসাও হচ্ছে ইসলামে হারাম আর এটা স্বাধীনতার খেলাপ তার মানে আপনি বলবেন যে আমার কোনো স্বাধীনতা নেই আমি এইভাবে অর্থ উপার্জন করবো আমার স্বাধীনতাকে ইসলাম খর্ব করেছে তা না এটা সুশৃঙ্খল ব্যবস্থার জন্য ইসলামী অর্থনীতিতে সুশৃঙ্খলতা আনোয়নের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে যে জিনিস হারাম তার ব্যবসা হারাম ব্যবসা ক্ষেত্রে আপনারা জানেন বাজারের ব্যাপারে স্বচ্ছতা আছে আল্লাহ রসুল্লাহ আসাল্লামের জামানাতে মোদিনাতে বাজার ছিল আল্লাহ রসুল সাল্লাহ নিজেও বাজারে যেতেন বাজারের অবস্থা অবলোকন করতেন পরিদর্শন করতেন কোথাও কেউ কোন অবৈধ ব্যবসা করছে কিনা একবার বাজারে যেতে যেতে একটু খাদ্য সেখানে ছিল হয়তোবা গম কিংবা জব ভিতরে হাত ভরে দিলেন ভিতরে হাত ভরে দেখলেন যে ভিতরে হাতটা কি আঙুলগুলো ভিজে লাগছে তখন বলে মা হা হেবা তাম আরে খাদ্য বিক্রেতা কি ভিতরে ভিজে কেন তো বললো আসা হয়েছিল যাতে লোকেরা দেখে নিত লোকেরা দেখতো মান যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় অতএব বোঝা গেল কি যে এই শ্রেণীর ব্যবসা যে বাজারে চলছে ইসলামী সরকার ইসলামী প্রশাসন সে সমস্ত খোঁজ খবর নেবে ইসলামী অর্থনীতির এটাও সামিল অতএব এইভাবে আমরা দেখতে পাই যে ইসলামের বিভিন্ন রকমের ব্যবসা আছে যেমন মুদারাবা বলা হয় মুরাবাহা, মোশারাকা ইজারা সালাম এক একটা ব্যবসা এক রকমের নীতি আছে ইসলামে এগুলোকে বৈধ করা হয়েছে এককভাবে ইসলামী অর্থ উন্নয়নের ক্ষেত্রে আপনার অর্থ লগ্নি করবেন আপনি আপনার অর্থ বৃদ্ধি করবেন আপনারা আগেও শুনেছেন যদি আপনি আপনার অর্থকে পুঞ্জিভূত করে রাখেন আবদ্ধ করে রাখেন সেই অর্থ বাড়বে না ক্ষয় হবে অর্থকে ছানা দেবে বাচ্চা হবে সেটা কী হবে ক্ষয় হবে তাই না কেন ক্ষয় হবে কেন ক্ষয় হবে তাতে জাকাত দেওয়া লাগবে আর জাকাত দিলে আস্তে আস্তে ক্ষয় হবে এই জন্য অর্থের নীতি হচ্ছে সব সময় সেটা কী থাকবে রুলিংয়ে থাকবে সব সময় সেটা চলাফেরা করবে রক্ত দেখেছেন রক্ত যদি আপনারা দেখেছেন রক্ত যদি আবদ্ধ রাখা বন্ধ রাখা কি হয় জমে যায় তাই না আর যদি সেটাকে এক সিস্টেম ফেরানো নড়ানো চড়ানো হয় তাহলে কি হয় সেটা ঠিক থাকে অর্থ ঠিক তাই ইসলামীয় অর্থনীতিতে আপনার অর্থ আবদ্ধ থাকবে পুঞ্জীভূত থাকবে জমাট বাধা থাকবে তা না বরং সেটাকে কি করতে হবে সব সবসময় কাজে লাগাতে অর্থ লগ্নি করতে হবে আপনাকে ব্যবসা হালাল ব্যবসাতে লাগিয়ে সেটাকে বৃদ্ধি করতে হবে সেটা একটা নির্ধারিত আছে কিন্তু এমন কিছু আবার ব্যবসা আছে যাতে বিক্রয় মূল্য নির্ধারিত নাই আবার ক্রয় মূল্য নির্ধারিত নাই সেই সব ক্ষেত্রে মানে কিরকম ভাবে ওটা বিক্রয় করা যায় যেমন একটা মানে ডিজাইন যে কোন একটা ডিজাইন দিলাম হ্যাঁ সেটা কি আপনি যখন কোন জিনিসের ব্যবসা করবেন তখন সেটা কততে বিক্রি করবেন আপনি যদি বাজার মূল্য না জানেন বাজার দর একটা থাকে তাতে দু পাঁচ টাকা এদিক সেদিক হতেই পারে কিন্তু আপনি চাইবেন যে বাজারে এখন কোনো লোক জানে না প্রথম মডেল নেমেছে নতুন জিনিস এনেছেন আমি ইচ্ছা লাভ উপার্জন করব। এটা আপনার জন্য কতটুকু খারাল হবে শরীয়তের একটা আম কায়দা আছে লা না কেউ ক্ষতিগ্রস্ত হবে আর না কেউ ক্ষতিগ্রস্ত করবে তার মানে নিজেও ক্ষতিগ্রস্ত হবে না অপর কেউ ক্ষতিগ্রস্ত করবে না এই হিসাবে আপনার বিবেক অনুযায়ী আপনার বাজার অনুযায়ী যতটুকু লাভ নেওয়ার প্রয়োজন আছে বা হয় ব্যবসা যেমন চলে ততটুকুই আপনি নিতে পারেন যদি আপনি বেশি মানুষের কাছ থেকে অতি লোভে আপনি বেশি বেশি শোষণ করতে শুরু করেন সেটা শোষণের পর্যায়ে ভুগতে হবে আর সেটা হবে আপনার জন্য জোলম বুঝতে পাচ্ছেন অন্যায় করে আপনি ডবল দাম তার বেশি দাম দিয়ে আপনি কাউকে ধোকা দেবেন ধোকা দেওয়া হলো মানুষকে সে বেসাটি জানে না বাজার দর অথচ আপনি তাকে ধোকা দিয়ে বেশি নেন তা হবে না সুতরাং আপনার একটা বাজার দর আপনি ঠিক করবেন যে এটা হচ্ছে বাজার সামঞ্জস্য বজায় রাখার জন্য আর এতে কিন্তু সত্যিই আপনার ব্যবসা ভালো চলবে বেশি লোভ করতে গেলে আপনি শোষণে পড়তে পারেন জুলুমে পড়তে পারেন আর এমনও হতে পারে যে লোকে আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন দর্শক মন্ডলী আবার পরবর্তীতে পর্যায়ে আমরা ইসলামী অর্থনীতি হারাল হারাম সম্পর্কে আলোচনা করব আমাদের সাথে থাকবেন এই আশা করে শেষ করছি ইতি করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ Allah akbar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 মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়ারড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সেফট বিআইসি কোড আইবিও বিজিবি22 আইবিএন জিবি52 এলওআইডি 30963401024192 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার